আনাস ইবনু মালিক রজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত চেয়ে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন বিকেলের খাবার পরিবেশন করা হলে মাগরিবের সালাতের পূর্বে তা খেয়ে নিবে খাওয়া রেখে সালাতে তাড়াহুড়া করবে না